আনাস ইবনু মালিক রাজিল্লাহ তাল্নতে বর্ণিত নাবি সাল্লাহ আলয় সাল্লাম বলেন আনসারগন আমার অতি আপনজন ও বিশ্বস্ত লোক লোক সংখ্যা বাড়তে থাকবে এবং তাদের সংখ্যা কমতে থাকবে তাই তাদের নেককারদের নেক আমলগুলো কবুল করো এবং তাদের ভুল ত্রুটি মাফ করে দাও